হাই না ইমাও হাইন ইরানু হেউ হাইন ইলাই বহিমা ইসম ইসা পোলাই সুলাই وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى تكليما رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا ধারাবাহিকভাবে পূর্ববর্তী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ মুসাআলাহাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তিনি এসেছেন বনি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে নিয়ে মিশর থেকে চলে যাওয়ার জন্য অথচ ফেরাউন মুসা আলাহামের বিরুদ্ধে যে অপবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল সেটা হচ্ছে মুসা আল্লাহাম যেন মিশরীয়দেরকে মিশর থেকে বহিষ্কার করে ক্ষমতা দখল করতে স্পষ্ট মিথ্যা চাচ্ছেন এবং কিভাবে রাজত্ব দখল করতে চাচ্ছেন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 ভয় দেখিয়ে মিশর ত্যাগের ভয় দেখিয়ে একত্রিত করল ফের মূসাল্লাহামকে একজন জাদুকর হিসেবে অপবাদ দিল ফেরাওয়ান ঘোষণা করল সেই মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করবে এবং তাদেরকে দিয়ে মোসা আলাহিস্লাম যেই মজিজা দেখিয়েছেন যেটাকে ফেরাওয়ান বলছে এটা হচ্ছে একটা জাদু ফেরাওয়ান বলছে সে মিশরের জাদুকরদেরকে একত্রিত করে মূসার থেকে বড় জাদু দেখাবে মুসাকে চ্যালেঞ্জ করবে আল্লাহ তিনি বলছেন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 যেদিন লোকেরা ঘরবাড়ি থেকে বের হয়ে আসত আনন্দ উৎসব করত সেই দিনটাকে এই জাদু প্রতিযোগিতার জন্য নির্ধারণ করলেন সেই দিনটা ছিল মিশরবাসীদের জন্য উৎসবের দিন মৌসালু সাল্লাম তিনি বললেন তোমাদের সেই নির্ধারিত দিনক্ষণ হোক জিনার দিন ইয়ামুল জিনা উৎসবের দিন আর লোকজন যেন জমায়াত হয় সকালের দিকে সালাম বললেন লোকেরা যেন সকালের দিকে এসে জমায়েত হয় কারণ যদি সকালের দিকে অনুষ্ঠান শুরু হয় তাহলে অনেক দূর দূরান্ত থেকেও লোকজন সেখানে আসতে পারবে এবং তারা সন্ধ্যার আগেই নিজেদের বাড়িতে ফেরত যেতে পারবে মৌসা আলাহিসাল্লাম চাচ্ছিলেন যত বেশি মানুষ এই প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে পারে কারণ এখানে আল্লাহ মুসা আল্লাহামের মাধ্যমে তার মুজিজাকে প্রদর্শন করবেন অতঃপর ফেরাউন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 তিনি সেই নবীদেরকে এমন কিছু ক্ষেত্রে বিশেষ মুদিদা প্রদান করেন যার মাধ্যমে তারা সেই অঞ্চলে যে বিষয় নিয়ে লোকেরা অহংকার করে গর্ব করে তাদেরকে তারা দমন করে দেন তাদেরকে তারা পরাজিত করেন সেই অন্তলে লোকেদের যে বিশেষত্ব সেই বিষয়টাকেই মাতালা তার নবীদের মাধ্যমে চ্যালেঞ্জ করে থাকেন যেমন এই মিশরে আমরা দেখেছি এর আগে যখন ইউসুফ আলাইসালামের কথা আলোচনা করেছিলাম সেই সময়ে সেই যুগে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া এটা ছিল বিশেষ কৃতিত্বের বিষয় সেই যুগের শ্রেষ্ঠ অবাক করা বিষয় অপরদিকে আলোস মহামতাল্লাহ এই বিষয়টাকে চ্যালেঞ্জ করার জন্য সাহিদিনা ইউসুফ আলাহিসাল্লামকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা প্রদান করলেন জ্ঞান দিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রহস্লামের সময়ে আরবের লোকেদের অহংকার ছিল ভাষাশৈলী সাহিত্য চর্চা এবং তাদের এই অহংকারকে আলোস মহামতাল্লাহ কিভাবে চূর্ণ করে দিয়েছিলেন কুরআন নাজিলের মাধ্যমে একইভাবে আমরা দেখতে পাচ্ছি মৌসা আলাহ ইসালামের সময়ে মিশরের লোকেরা তাদের অহংকার ছিল তাদের জাদুবিদ্যা জাদুবিদ্যাতে তার অত্যন্ত পারদর্শী ছিল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 সব থেকে বেশি যে সংখ্যা এসেছে সেটা হচ্ছে পনেরো হাজার যা বর্ণনা করেছেন ইবনে সাক কাজেই সত্তর কিংবা পনেরো হাজার এর মধ্যে ছিল জাদুকরদের সংখ্যা শুধুমাত্র সব থেকে কম বর্ণনাও যদি আমরা গ্রহণ করি সত্তর জন জাদুকরও যদি উপস্থিত থাকে মুসা আল্লাহাম একা তার বিরুদ্ধে মিশরের শ্রেষ্ঠ সত্তর জন কিংবা এর থেকেও বেশি জাদুকর প্রতিযোগিতায় লিপ্ত আল্লাহ আল্লাহ মুসা আলাহিস্লামকে বিজয় দান করবেন কিন্তু সেই জাদু প্রতিযোগিতা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 এরপর তারা নিজেদের মধ্যে তাদের কর্তব্য কি হবে কাজ কি হবে এটা নিয়ে আলোচনা শুরু করে দিল এবং তারা সে আলোচনাকে গোপন করে রাখল তারা আলোচনা করছিল আমাদের প্রতিপক্ষ যে ব্যক্তি একা এক ব্যক্তি মোসা সে কি সত্যিই নবীন কি সে জাদুকর শেষ পর্যন্ত তারা নিজেদের মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হলো আমাদের প্রতিপক্ষ মোসা সে নবীন হয় সে একজন জাদুকর সুতরাং আমরাও জাদু দিয়েই তার মোকাবেলা করব আমাদের সাথে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 জাদুগরেরা বলতে শুরু করলো অতএব তোমরা তোমাদের কলা কৌশলকে একত্রিত করো সারিবদ্ধ হয়ে আসো আজকে যে বিজয়ী হবে আজকে যে বিজয়ী হবে সেই হচ্ছে সফলকাম। কাম জাদুগরেরা তারা পরস্পর সারিবদ্ধ হয়ে দাঁড়াল এই দৃশ্যটি আমাদের কল্পনা করা উচিত মিশরে সেই দিনটা হচ্ছে উৎসবের দিন ইয়ামুল জিনা এবং এমন একটি স্থানে সেই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যেন অসংখ্য মানুষ সেটাকে সরাসরি প্রত্যক্ষ করতে পারে যেমনটা বর্তমানে আমরা বিভিন্ন স্টেডিয়াম ইত্যাদি স্থানে দেখে থাকি সেই সময়ে সেরকম একটি বিশাল ময়দানের মধ্যে জাদুঘরেরা একদিকে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। বিষয়ের সমস্ত লোক সেই দৃশ্যকে প্রত্যক্ষ করছে বিপরীত দিকে জাদুঘরদের বিপরীতে দাঁড়িয়েছে মুসা একা সাথে তার ভাই হারুন আলাইসালাম যদি আমরা বিভিন্ন বর্ণনাকে মাথায় রাখি তাহলে আমাদেরকে বুঝতে হবে সব কম সংখ্যা যদি আমরা গ্রহণ করি তাহলে হচ্ছে সত্তর জন জাদুকর অপরদিকে অন্যান্য বর্ণনায় এমনকি পনেরো হাজার পর্যন্ত এই সংখ্যাকে উল্লেখ করা হয়েছে সমস্ত লোকেদের বিরুদ্ধে এই বিরুদ্ধে দুইজন ব্যক্তি জাদুকরদের জাদুকরেরা তাদের সমস্ত কলা কৌশলকে একত্রিত করেছে তাদের সাত সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে অপর অপরদিকে মুসাদাম একা মিশরের সমস্ত লোক এই দৃশ্য দেখছে তারা তাদের সমস্ত পরিকল্পনা প্রস্তুতি শেষ করে ামের উদ্দেশ্য বললো কলুয়ুল হরিম তুমি কি প্রথমে ছুরবে নাকি আমরা প্রথমে ছুড়ব মনসা বললেন বরং তোমরাই প্রথমে নিক্ষেপ করো তোমরাই দেখাও তাদের জাদুর প্রভাবে মূসার মনে হল যেন তাদের রশিগুলো এবং লাঠিগুলো ছুটতে শুরু করেছে জুহানল্লাহ মিশর সেই সময় ছিল জাদুবিদ্যায় তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ স্থান এবং ফেরাউন তার সমস্ত রাজত্ব থেকে শ্রেষ্ঠ জাদুকরদেরকে একত্রিত করেছে তারা কোন সাধারণ জাদুকর ছিল না এই কাজে তারা দক্ষ আনারি কোন ব্যক্তি নয়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 ভীতি এটা একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া মানুষের মানবিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ভীতি কিন্তু মুসা আলাহ সাল্লাম তার এই ভীতিকে প্রকাশ করলেন না বাহ্যিকভাবে তিনি ছিলেন শান্ত এবং ধীরস্থির আল্লাহ সুহামতা তিনি মুসা সাল্লামকে অনুপ্রেরণা দান করলেন আল্লাহ সুহামতাল্লাহ কোরআানে বলেছেন আমি মুসাকে জানিয়ে দিলাম ভয় করোনা তুমি বিজয়ী হবে এর আগে সেই অন্ধকার পর্বতে মোসা সালাম একটি অজগরের ভয়ে যখন সেটা ছুটতে শুরু করেছিল তিনি পালিয়ে যাচ্ছিলেন এতটাই ভয় পেয়েছিলেন তিনি তাকাননি কিন্তু এবারে তিনি তার অন্তরের সেই ভীতিকে গোপন করলেন বাহ্যিকভাবে সেটাকে প্রকাশিত করলেন না উভয় ঘটনার মধ্যে যে পরিবর্তন সেটা হচ্ছে ইমান ইমানের কারণে মোসা আল্লাহ সাল্লাম তার ভয়কে নিয়ন্ত্রণ করতে পারলেন কাজে যাদের মধ্যে ইমান রয়েছে আল্লাহর উপরে ভরসা রয়েছে আল্লাহর উপরে বিশ্বাস রয়েছে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 সেই সমস্ত করেরা যখন তাদের হাতের লাঠি এবং দড়িকে সাপে আকৃতি দিয়ে নড়াচরা করা ছিল মৌসা তার ডান হাতে যা ছিল সেই একটি লাঠিকে মৌসাাম নিক্ষেপ করলেন আল্লাহ সুহামকে আদেশ করে বললেন নিক্ষেপ করো তোমার ডান হাতে যা আছে তুমি সেটাকে নিক্ষেপ করো এবং তারা যা কিছু করেছে সবগুলোকে এটা গ্রাস করে ফেলবে তারা যা করেছে তা তো কেবলমাত্র তাদের কলা ছাড়া আর কিছু নয় জাদুকরেরা যেখানেই থাকুক তারা কখনো সফল কাম হবে না মোসা আলাহ সাল্লামের লাঠি এবং জাদুকরদের ছুটে দেওয়া লাঠি উভয়ের মধ্যে পার্থক্য কি ছিল পার্থক্য তো এটাই যে আলো সফহতওয়ালা মোসাল আল্লাহ সাল্লামের লাঠিতে সত্যিকারের সাপের জীবন ফুকে দিয়েছিলেন সেখানে সত্যিকারের আত্মাকে আলো সভা তালায় ঢুকিয়ে দিয়েছিলেন সেটা বাস্তবে একটি মারাত্মক অজগরের আকৃতি ধারণ করেছে সে হচ্ছে সত্যিকারের সাপ এবং একদিক থেকে সেটা যখন ছুটতে শুরু করলো সমস্ত জাদুকরদের সেই সমস্ত লাঠি এবং দড়িগুলোকে সেটা খেয়ে ফেলছিল এটা দেখে জাদুকরদের প্রতিক্রিয়া কি ছিল ময়দানে কি ঘটছে পেছনের ঘটনা কি বাস্তবে কি কলাকৌশল প্রয়োগ করা হয়েছে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 অতপ্পর জাদুকরেরা লুটিয়ে পড়ল সিজদা অবনত হয়ে এবং তারা বলল আমরা ইমান আনলাম হারুন এবং মুসার রবের প্রতি মুসা এবং হারুনের রবের প্রতি আমরা ইমান আনলাম তার সিজদায় লুটিয়ে পড়ল একসাথে সমস্ত জাদুকরেরা সেই ময়দানে যখন সিজদায় লুটিয়ে পড়ল এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হলো। ফেরাউন সে এই জাদুকরদেরকে একত্রিত করে নিয়ে এসেছিল তার স্বার্থ উদ্ধার করার জন্য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 নিশ্চয় আমি তোমাদের হাত এবং তোমাদের পাকে আড়িভাবে কেটে ফেলব বিপরীত দিক থেকে কেটে ফেলব এরপর আমি তোমাদেরকে সুলে চড়াবো খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে দেব আর তখন তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার দেওয়া শাস্তি সব থেকে কঠোর এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী সমস্ত জাদুঘরেরা যখন একত্রে শিজদারত অবস্থায় মাটিতে পড়ে গেল আল্লাহ মোহামতালার মুদিজা দেখে তার আত্মসমর্পণ করল সেই ময়দানে এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হলো।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 ফেরাউনও তাদেরকে লোভ দেখিয়েছে ফেরাউন বলেছে তোমরা বিজয়ী হলে তখন আমার কাছের মানুষ হয়ে যাবে আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে এখন তারা সবাই পরে আছে শিলতারত অবস্থায় মুসা সাপের বিরুদ্ধে এরা কি কোন নতুন জাদু নতুন কোন কৌশল জাদুগরেরা বলে উঠল আমরা রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম আমরা রাব্বুল আলমিনের প্রতি ইমান আনলাম বিশ্বাস স্থাপন করলাম ফেরাও নিজেকে রব দাবি করেছে জাদুকরেরা কোন রবের কথা বলছে কিছুক্ষণ আগেও যারা ছিলেন জাদুকর এখন তারা ইমানদার মুমিনবান্দা তারা তাদের ইমান কি প্রকাশ করলেন তারা বললেন রাব্বি মহসা ওয়া হারুন যিনি মৌসা এবং হারুনের রব সেই রাব্বুল আলমিনের প্রতি আমরা ইমান আনলাম ইমানের ঘোষণা দিয়ে দিলাম ফেরাউন জাদুকরদেরকে নিয়ে এসেছিল মোসা আল্লাহ ইসলামকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার জন্য এখন সেই জাদুকরেরাই মোসা আল্লাহ সাল্লামের দাওয়াতকে গ্রহণ করেছে এরা ইমানের সাক্ষ্য দিচ্ছে ফেরাউনের মোকাবেলায় কি করল ফেরাউন আবারও মিথ্যাচার করল মিথ্যার আশ্রয় নিল ফেরাউন বলল তাহলে সেই তো দেখছি তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে মোসা তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে সে সব থেকে বড় জাদুকর আবারও মুসালামের প্রতি অপবাদ মিথ্যা আরোপ করা হল সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে নির্লজ্জ মিথ্যে কথা সমস্ত মিশর থেকে ফেরাউনের ঘোষণা শুনে পুরস্কারের লোভে সমস্ত রাজ্য থেকে জাদুঘর এসেছিল কিভাবে একা মুসালাম সবার সঙ্গে আগে থেকে যোগাযোগ করে চোখ সাজস করে এই ঘটনা ঘটাবেন এটা অসম্ভব কিন্তু ফেরাউন মিথ্যাচার করল দুই নম্বর এই আচরণের মাধ্যমে ফেরাউন তার চরম পর্যায়ের জঘন্য কুফুরিকে প্রকাশ করল তার কাজের মাধ্যমে সে কুফুরিকে প্রকাশ করল মুসা সত্যিকারের রাসুল তার দাওয়াত সত্য কিন্তু অন্তরের সেই বিশ্বাসকে ফেরাউন তার কাজের মাধ্যমে কুফুরির মাধ্যমে বাতিল করে দিয়েছে ফেরাউনের অন্তরে মূসাকে সত্য রাসুল বলে বিশ্বাস করা এটা বাস্তবে কোন কাজে আসেনি কারণ সে কাজে কুফুরির প্রমাণ দিয়েছে ফেরাউন জাদুকরদেরকে হুমকি দিল সে বললো আমি নিশ্চয়ই তোমাদের হাত এবং তোমাদের পাকে বিপরীত দিক থেকে আর কেটে ফেলব। আমি অবশ্যই তোমাকে শুলে চড়াবো আমি অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো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 ফেরাউনের তুলনায় নিঃসন্দেহে আল্লাহ সুবহামতাল্লাহ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ তিনি হচ্ছেন চিরস্থায়ী ফেরাউন তাদেরকে দিয়েছিল নৈকট্য প্রদানের তার কাছের মানুষ বানিয়ে নেওয়ার দুনিয়াবী ভোগ্য সামগ্রী দেওয়ার কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ বিনিময়ে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা আরও কল্যাণকর এবং অধিকতর স্থায়ী ফেরাউনের ওয়াদার্থী আল্লাহ সুহামতাল আল্লাহ সুহামতাল্লাহ দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ সুহামতাল্লাহ দেওয়ার প্রদত্ত স্বভাব এটা অধিক কল্যাণকর অধিকতর স্থায়ী ফেরাওয়নের হুমকির মুখে সেই জাদুঘরেরা যারা বর্তমান ইমানদার বাংলা তারা ভয় পেলেন না তারা বললেন কোন ক্ষতি নেই আমরা আমাদের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 ইমান আনার ক্ষেত্রে অগ্রগামী হওয়ার যে মর্যাদা তার গুরুত্ব কত বেশি বলছেন আমরা আশা করি আমাদের রব আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন কারণ ইমান আনয়নকারীদের মধ্যে আমরা হচ্ছে অগ্রগ্রামী অন্যত্র তারা বলেছেন আমাদের কি তো মৃত্যুর পর আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে এবং তারা আরেকটি বাস্তবতাকে প্রকাশ করলেন তারা বললেন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 সে আমাদের রব আমাদের জন্য সবরের দরজাকে খুলে দাও এবং মুসলিম মৃত্যু দান দান করো। এবং মুসলিম সেই হিসেবেদার বান্দারা যারা শুরুতে ছিলেন জাদুকর তারা যখন বুঝতে পারলেন চারদিক থেকে ঘিরে রাখা এই ময়দানকে ফের আমাদের সৈন্যবাহিনী যেভাবে ঘেরাও করে রেখেছে এবং সমস্ত মিশর থেকে আগত সমস্ত জাদুকরদেরকে হত্যা করা হবে আমরা উল্লেখ করেছিলাম জাদুকরদের সংখ্যা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 সকালবেলায় যারা এসেছিলেন কুফুরিকে প্রতিষ্ঠা করার জন্য সন্ধ্যায় দিন শেষে তারা ইমানের সাথে ইমানের দাবিতে মৃত্যুবরণ করলেন যে জাদুকরেরা কুফুরিতে লিপ্ত ছিলেন কবিরাগুনায় লিপ্ত ছিলেন ইমান তাদেরকে রূপান্তর করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে তাদের তওবাকে কবুল করলেন তারা শহীদ হলেন ফেরাউন তার সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করে সমস্ত জাদুকরদেরকে শহীদ করে দিল আব্দুল্লাবিন আব্বাস এবং উবায়দিন উমায়ের রাদ্দা তারা বলেছেন দিনের প্রথম ভাগে যারা ছিলেন যাদুকর আর শেষ ভাগে তারা গণ্য হলেন সলেহীন শহীদ হিসেবে এবং এই বক্তব্যে সত্যতা প্রমাণিত হয়েছে সেই মুমিন ব্যক্তিদের শেষ মুনাজাতে যাতে যাতের আল্লাহ নিকট পেশ করে বলেছিলেন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 উন চক্রান্ত করেছিল মূসা আল্লাহসাল্লামকে জাদুকর প্রমাণিত করবে মিথ্য অববাদ দিবে যেন মানুষের কাছে মূসা আল্লাহ সাল্লামের দাওয়াত হয়ে পড়ে অগ্রহণযোগ্য যেন মানুষ তার কথায় কর্ণবাদ না করে কিন্তু ঘটনা কি ঘটল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 সন্ধ্যায় তারা ইমান আনলেন ইমানের সাথে ইমানের শহীদ হলেন যে জাদুকরের এসেছিলেন আল্লাহ নিদর্শনকে মিথ্যা প্রমাণ করতে দিন শেষে তারা নিজেরাই হয়ে গেলেন একটা নিদর্শন একটা আয়াত একটা প্রমাণ সত্যিকারের রাসুল নিজেদের জীবন উৎসর্গ করে তার একটা প্রমাণ করে দিয়ে গেলেন ফেরাউনের জন্য এই বিষয়টা খুবই বিব্রতকর হয়ে উঠেছিল কারণ সম্পূর্ণ ঘটনা ঘটছে মিশরের জনগণের চোখের সামনে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 কি বক্তব্য দিয়েছিল সেটাকে আলহ সুভালা কুরআনে সংরক্ষণ করেছেন আলহ সুফামতালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ফিরনের সবাসদ তারা বললাম আপনি কি মৌসা এবং তার কমকে ছেড়ে দেবেন যাতে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং আপনাকে ও আপনার উপাস্যগুলোকে বর্জন করে তারা যে বিষয়গুলোকে উল্লেখ করে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 তারা বলে তারা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী তাই হচ্ছে সন্ত্রাসী ছিলামের ক্ষেত্রে মন্ত্রিপরিষদের চোখে সেটা কি ছিল তারা বলল তারা আপনাকে এবং আপনার ইলাহদেরকে বর্জন করে এই আয়াতটি খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করা উচিত এখান থেকে আমরা দলিল পাচ্ছি স্পষ্ট বুঝা যাচ্ছে ফেরাউন নিজেকে সরাসরি সব থেকে বড় রব আনা রব্ব কুমল আলা এটা দাবি করলেও সে নিজে অন্যান্য ইলাহদেরকে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 তারা বলল মুসার সাথে যারা ইমান এনেছে তাদের পুত্রদেরকে হত্যা করো নারীদেরকে জীবিত রাখো হয় কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থই হয় ফেরাউন এই হত্যাযোগ্য শুরু করতে যাচ্ছিল সর্বপ্রথমে মুসা আল্লাহামকে হত্যার মাধ্যমে কোরআানে ফেরাউনের সেই দাম্ভিক উক্তিকে আমাদের জন্য জমা করেছেন পারিশবর্গের কথায়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 আমার তো আশঙ্কা হয় সে তোমাদের গোটা জীবন ব্যবস্থারই পরিবর্তন করে ফেলবে তোমাদের দিনের পরিবর্তন ঘটাবে অথবা সে জমিনে ফাঁসাদ সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে ফেরাউন সে বলছে জমিনে সৃষ্টি করবে এটা তার আশঙ্কা তিনি বর্ণনা করেছেন যে এই জন্যই তৎকালীন মিশরের জনগণ তারা ঠাট্টার ছলে বলতো ফেরাউন তো এখন কল্যাণকানী হয়ে গেছে ফেরাউন এখন পথ প্রদর্শনকারী নির্দেশদাতা হয়ে গেছে কারণ ফেরাউন আশঙ্কা করছে যেন জনগণকে মুসা পথপ্রষ্ট করতে না পারে সুহান পারিষদর্গ ফেরাউনকে উত্তীত করে তুলেছিল একথা বলে যে আপনি কি মূসা এবং তার কমকে ছেড়ে দেবেন সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি এই বিষয় নিয়ে ফেরাউনের সাথে তাদের আলোচনা হচ্ছিল সরাবরামর্শ হচ্ছিল আলোচনা হচ্ছিল পরামর্শ হচ্ছিল ফেরাউন ছিল মুসাকে হত্যা করার পক্ষে ফেরাউন বলল আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করি প্রথম সিদ্ধান্ত সেটা গৃহীত হয়ে গেছে মুসার ডাকে যারা সাড়া দিচ্ছে তাদের ব্যাপারে তাদের পুরুষদেরকে হত্যা করা হবে নারীদেরকে জীবিত রাখা হবে দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা চলছিল মুসা আল্লাহামের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে তাকেও কি হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে অবকাশ দেওয়া হবে ফেরাউন মুসাের ক্ষেত্রে এসে উভয় সংকটে পড়ে গেছে যদি মোসা আলাহিস্লাম এবং তার ভাই হারুনকে জীবিত ছেড়ে দেওয়া হয় তাহলে দিন দিন আরও বেশি সংখ্যক মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে ইমান আনবে দিকে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 কুরআনের মাধ্যমে পেশ করেছেন সুতরাং নিঃসন্দেহে এর মধ্যে আমাদের জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে সেই ইমানদার ব্যক্তি মুমিন মিন আলে ফেরাউন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা মিশরবাসী ফেরাউনের বংশের লোক হওয়া সত্ত্বেও যারা মিশরবাসী হওয়া সত্ত্বেও মোসা আলাহিসাল্লাম এবং তার রবের উপরে আল্লাহ মোহাম্মতালার উপরে ইমান এনেছিলেন লক্ষণীয় বিষয় যে মিশরবাসীদের মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ তারা ইমান আনেননি তবে যারা ইমান এনেছিলেন তাদেরকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ হচ্ছে মিশরের অল্প বয়স্ক তরুণেরা যাদেরকে আল্লাহ সুবাহতুল্লাহ কোরআনে বলেছেন জুরিয়াতুন আল্লাহ সুবাহতুল্লাহ বলেছেন আর কেউ ইমান আনল না মুসার প্রতি তার কৌমের কিছু বালক বা অল্প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 যেভাবেই হোক মুসার কবল থেকে ফেরাও নিজেকে রক্ষা করতে যাচ্ছিল সে বলেছিল আমাকে ছাড়ো আমি মুসাকে হত্যা করি সে ডাকুক তার রফকে তাই চাচ্ছিল মুসার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হোক মুসাকে হত্যা করা হোক আর কোনো অবকাশ দেওয়া যেতে পারে না এই প্রস্তাবে বিরোধিতা করবে এমন সাহসকার কিন্তু এর মধ্যেই নিজের কদম মজবুত করে উঠে দাঁড়ালেন এক ব্যক্তি তাকে আলো সভামাতালা বলেছেন রাজুলন মিনুন রাজুল শব্দের অর্থ পুরুষ ব্যক্তি তবে এই শব্দটিকে আল্লাহ মহম্মতল্লাহ কোরানে যেভাবে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন ব্যবহার করেছেন তাতে এই শব্দের মাধ্যমে শুধুমাত্র পুরুষ ব্যক্তিকে বুঝানো হয় না বরং পৌরুষ দীপ্ত পুরুষদেরকে বোঝানো হয় যাদের মধ্যে সাহসিকতা রয়েছে শুধুমাত্র দেখতে একজন পুরুষের মতো নয় আল্লাহ সহমতলা বলেছেন ফেরাউনের গোত্রের এক মোমিন ব্যক্তি যিনি তার ইমানকে গোপন করে রেখেছিলেন তিনি বললেন তোমরা কি এই জন্যে একজন মানুষকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছে আল্লাহ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 নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীদেরকে পথ প্রদর্শন করেন না এক নম্বরে আল্লাহ মোহাম্মত আল্লাহর রুবুবিয়াত নিয়ে কথা বলার পর দুই নম্বরে সেই ইমানদার ব্যক্তি কথা বললেন তাদের প্রিয় স্বদেশভূমি মিশর এবং মিশরে তাদের রাজত্ব নিয়ে তিনি বললেন হে আমার জাতি কৌমি আজকে এই জমিনে তোমাদেরই রাজত্ব দেশময় তোমরাই বিচরণ করছো কিন্তু আমাদের উপরে আল্লাহ শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করতে পারবে লক্ষণীয় সেই ইমানদার ব্যক্তি তিনি তাদেরকে সম্বোধন করেছেন এভাবে হে আমার জাতি ইয়া কৌমি এবং এই আন্তরিক সম্ভাষণের মাধ্যমে তিনি যে তাদের মঙ্গল চান কল্যাণ চান সেটাই ফুটে উঠল এবং তিনি কথা বলছেন তাদের ভালোবাসার স্থান প্রিয় স্বদেশ ভূমি মিশর এবং মিশরে তাদের রাজত্ব নিয়ে যেটা ছিল তাদের জন্য খুবই সেন্সিটিভ একটা ইস্যু শরণ করা যেতে পারে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 ফের ধকিতে ভয় পেয়ে তিনি থেমে যেতে পারতেন কিন্তু সেখানে সেই দরবারে একা তিনিছিলেন হকের পক্ষে তিনি সেখানে সাহসিকতার পরিচয় দিয়েছেন এই সাহসিকতা কি ধরনের সাহসিকতা ছিল এটা ছিল দৃঢ় একটা অন্তরের সাহসিকতা দৃঢ়তা অন্তরের সাহসিকতা শারীরিক সাহসিকতার থেকে অন্তরের সাহসিকতার শক্তি বেশি এই শক্তি একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তিকেও বিজয়ের দিকে নিয়ে যেতে পারে আল্লাহ রাসুলসাল্লি সাল্লাম তিনি বলেছেন অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা সত্য কথা বলা এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ আরেকটি হাদিস রাসুল্লাহাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন শহীদদের নেতা হবে হামজা এবং সেই লোক যে জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে এবং এই জন্যই তাকে হত্যা করা হয় ফেরাউন ধমক দিল সে আমি যা দেখি তোমরা তা দেখছ না আমি তোমাদেরকে সাবিল্লির রাসাত দেখাচ্ছি কল্যাণের পথ দেখাচ্ছি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 কিভাবে নিজেকে নিজে ছোট করা হয় রাসুলাম বলেছেন যদি কোন ব্যক্তি দেখে যে কোথাও কোনো বিষয়ে আল্লাহর পক্ষ থেকে তার কোন কথা বলা উচিত তখন যেন সে কথা বলা থেকে বিরত না থাকে যদি সে বিরত থাকে তাহলে আল্লাহ মহমাতালা তাকে বলবেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুমাতাল্লাহ সেই ব্যক্তিকে প্রশ্ন করবেন হে অমুক তুমি কেন এই বিষয়ে কথা বল কেন তুমি চুপ ছিলে সেই ব্যক্তি বলবে ইয়ে আল্লাহ আমি মানুষ দিকে ভয় পেয়েছিলাম আল্লা সুতল তখন বলবেন আমার হকি তো তোমার উপরে বেশি ছিল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 পূর্ববর্তী সম্প্রদায়গুলোর মতো বিপদসংকুল দিনের আশঙ্কা করছি যেমন কমেনু আদ সামুদ এবং তাদের পরবর্তীতে যা অবস্থা হয়েছিল পরবর্তী জাতি সোয়েব আলাহ ইসলামের জাতি লুত আলাইসালামের জাতি তাদের কথা স্মরণ করে দিয়ে বলছেন তাদের যে অবস্থা হয়েছিল সেই রকম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 সত্যবাদী লোকেদের বিজয় সাক্ষী মুমিন ব্যক্তি ইতিহাস থেকে তাদেরকে দলিল দিচ্ছেন তিনি বললেন হে আমার জাতি আমি তোমাদের জন্য প্রচন্ড হাক ডাকের দিনের আশঙ্কা করি ইয়মাত্মানাদ সেই কিয়ামতের দিনে সেই দিনের বিপদে আশঙ্কা তোমাদের উপরে করছি ইমানদার ব্যক্তি সতর্কবার্তা পেশ করছেন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 তুমি শিমিজি হত ইদ হল কুল তুমি দিয় কদারিক মুস্রিপুম এর আগে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আগমন করেছিলেন এরপরও তোমরা তার নিয়ে আসা বিষয়ে সন্দেহ পোষণ করলে অবশেষে যখন তিনি মারা গেলেন তখন তোমরা বলতে শুরু করলে আল্লাহ ইউসুফের পরে আর কাউকে পাঠাবেন না যখন তিনি মারা গেলেন তোমরা বলতে শুরু ইউসুফের পর আল্লাহ আর কোন রাসুল পাঠাবেন না তিনি বলছেন এভাবেই তো আল্লাহ সীমালঙ্ঘনকারী এবং সংশয়গ্রস্ত ব্যক্তিদেরকে পথভষ্ট করে থাকেন সেই বান্দা খুবই বুদ্ধিমত্তার সাথে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 এই জন্য তিনি এমন একটি উদাহরণ পেশ করলেন যেটা তারা কিছুতেই অস্বীকার করতে পারে না তুলনামূলকভাবে নিকট অতীত থেকে প্রাসঙ্গিক একটি উদাহরণ তাদের সামনে পেশ করলেন এই মিশরেই ছিলেন যার বাস্তবতাকে কিছুতেই তারা অস্বীকার করতে পারে না। ইউসুফ আলাহিসাল্লাম তিনিও ছিলেন বনি ইসরায়েলির অন্তর্ভুক্ত তিনি যেভাবে মিশরে দায়িত্ব নিয়েছিলেন মিশরবাসীদেরকে ভয়াবহ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি যেভাবে আল্লাহ সুহামত আল্লাহর প্রেরিত রাসুল ছিলেন ঠিক মৌসা আল্লাহাম একই রবের পাঠানো রাসুল তিনিও সেই একই বনী ইসরায়েল গোত্রেরই ব্যক্তি রাসুলদেরকে পাঠানো হয় মানুষদেরকে মুক্তির পথ দেখানোর জন্য বিপদ থেকে উদ্ধার করার জন্য ইসুফ মিশরবাসীদের উদ্ধার করেছিলেন তেমনিভাবে মৌসা আল্লাহ সাল্লামকেও পাঠানো হয়েছে শুধুমাত্র বনি ইসরায়েলকে উদ্ধার করার জন্য নয় সেই ফেরাউনের লোকেদেরকেও সঠিক পথ দেখানোর জন্য ইসুফ আল্লাহ সাল্লামের উপরে সেই সময় মিশরের অনেকেই ইমান এনেছিলেন কিন্তু এরপরও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 এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী এবং সৈরাজারী ব্যক্তির অন্তরে মোহর লাগিয়ে দেন তিনি জানিয়ে দিলেন যারা কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়া আল্লাহর স্পষ্ট নিদর্শনগুলো সম্পর্কে বিতর্ক করে অস্বীকার করে এক সময় আল্লাহ তাল্লাহ এই সমস্ত ব্যক্তিদের অন্তরে তাদের অবাধ্যতার কারণে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 হে হামান তুমি আমার জন্য একটি উঁচু প্রাসাদ নির্মাণ করো হয়তো আমি পৌঁছে যেতে পারব। হয়তো আমি পৌঁছে যেতে পারবো আসমানের পথে উকি মেরে দেখব মোসার রফকে আর আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি ফেরাউন বলছে হামানকে উঁচু টাওয়ার নির্মাণ করার জন্য সে আসমনে উঠে উকি মারবে যাতে মোসার রবকে সে দেখতে পায় ফেরাউনের পক্ষ থেকে এটা ছিল একটি বিদ্রুপ তামাশা এবং কটাক্ষ ফেরাউন সরাসরি অস্বীকার করল মানলাম না গুয়ারতুমি এবং অ্যাগুয়েমির এক প্রকাশ বিদ্রুপের সাথে কটাক্ষ করার সাথে ফেরাউন নিজেও জানে এটা হচ্ছে একটা অর্থহীন কাজ অর্থহীন আয়োজন মূর্খতাপূর্ণ কাজ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 মানসিকভাবে জনগণকে তার বুদ্ধিহীন প্রতিবন্ধী করে রাখতে যায়। এই জন্যই তারা মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের নতুন নাটক নতুন তামাশার আয়োজন করে কারণ অধিকাংশ মানুষ তারা তামাশা দেখতে পছন্দ করে তার ভিড় জমায় আর অল্প সংখ্যক মানুষ তারা সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করে অন্যত্র আমরা দেখতে পাই ফেরাউন হামানকে বলেছিল হেরন বলল হে আমার পারিশদবর্গ আমি তো জানি না আমি ছাড়া তোমাদের কোন পার্শ্ব আছে উদ্ধত হেরনের অহংকার হিরন বললো আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আর কোনো পার্শ্ব আছে হে হামান তুমি ইট পোরাও আমার জন্য এক প্রাসাদ নির্মাণ করো যাতে আমি রপকে উমা মাধ্যমে সেই ইমানদার ব্যক্তির বক্তব্যকে রিফিট করার মতো কিছু না বলতে পেরে ফেরাউন শেষ পর্যন্ত হামানকে নির্দেশ দিল উঁচু এক টাওয়ার নির্মাণ করো যাতে আমি আসমানে উকি মারতে পারি এখন ফেরাউনের যুগের মিশরে সেই উঁচু উঁচু টাওয়ার সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে পিরামিড কিন্তু এমন কোনো সলিড দলিল বা প্রমাণ আমরা পাই না যা থেকে আমরা বলতে পারি যে কুরআন এবং সুন্নায় পিরামিড সম্পর্কে আলোচনা হয়েছে বরং সত্য এটাই জালসু মোহামতাল্লাহ কুরানে কিংবা রসুল আসলাম হাদিস এই পিরামিডগুলো নিয়ে এই স্থাপত্যগুলো নিয়ে কোন আলোচনা করেননি হ্যাঁ মিশরের ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে লালসু মোহামতাল্লাহ মুসা বিরাউন এবং বুনি ইসরায়েল নিয়ে কোরআনে চল্লিশটিরও বেশি সুরে আলোচনা করেছেন এত বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু এই স্থাপনাগুলো নিয়ে গুলো নিয়ে আল্লাহ করেননি বরং আল্লাহ আলোচনা করেছেন যেটা আমাদের জন্য প্রয়োজন ফেরাউনের অধ্যত্ব নিয়ে নিয়ে শির্ক এবং কুফর নিয়ে কারণ সেটাই হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কার্যকরী আল্লাহ মহতাল্লাহ তার আলোচনায় ফেরাউনের শয়তানি চেহারাকে আমাদের সামনে উন্মোচন করেছেন তার কুফরি সিস্টেমকে আমাদের সামনে উন্মোচন করেছেন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 তারা সেই জড়বস্তু সেই স্থাপনা পিরামিড গুলোর মুগ্ধতা দৃষ্টিতে চোখে বস্তুর গুরুত্ব বেশি একটা স্থাপনার গুরুত্ব বেশি মানুষের জীবনে কোনো গুরুত্ব নেই বলেছেন একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে কাবার থেকেও বেশি পবিত্র ফেরাউন যুগের পর যুগ ধরে একটি সম্পূর্ণ জাতিকে নির্যাতন করেছে হত্যা করেছে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করেছে এই আলোচনা এই প্রসঙ্গ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 গণহত্যা করা হয়েছিল ঠিক তেমনিভাবে বর্তমানে মুসলিমদেরকে গণহত্যা করা হচ্ছে কিন্তু সেটা নিয়ে গুফ্ফারদের মধ্যে কোনথা নেই তারা কেবল কেবলমাত্র তখনই চিৎকার করে ওঠে যখন আফগানিস্তানে কোন এক পাহারে পাহাড়ে বৌদ্ধমূর্তিকে ধ্বংস করা হয় মুমিন ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে ফেরাউনের গ্রহণ করা সেই কৌশলে যে প্রসঙ্গে আলোচনা তালা বলছেন এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দকর্মকে ফেরাউনের মন্দকর্মকে তার কাছে ভালো হিসেবে উপস্থাপন করা হয়েছিল এবং সোজা থেকে তাকে বিরত রাখা হয়েছিল আর ফেরাউনের চক্রান্ত এটা তো ব্যর্থই হয় এটা তো ব্যর্থ হওয়ারই ছিল ফেরাউন যখন ইমানদার ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে নতুন নাটকের আয়োজন করলো নতুন চক্রান্ত গ্রহণ করলো এর অর্থ হচ্ছে আবারও সেই ইমানের দাওয়াতকে অস্বীকার করল ফলে মুমিন ব্যক্তি তার সর্বশেষ চূড়ান্ত আখিরি পয়গামকে পেশ করলেন এ আগ পর্যন্ত তিনি এমনভাবে কথা বলছিলেন যেন তিনি নিরপেক্ষ ব্যক্তি তিনি তাদের ভালো যাচ্ছেন তিনি নিরপেক্ষ অবস্থান থেকে বিষয়গুলিকে বিশ্লেষণ করে তাদের সামনে প্রকাশ করছিলেন কিন্তু যখন ফেরাউন নিজের চূড়ান্ত গোয়ারতুমিকে প্রকাশ করল তামাশা বিদ্রোপ কটাক্ষ করা শুরু করল যে সে আসমানে উকি মারবে উকি মেরে দেখবে কোথায় থাকে মোসার রব সুহান से आसमानी की मेरे देखे मोसार रब कथा थाहान आल्लामानदार व्यक्ति एरासर निजे इमान के प्रकाश करल सरसिमिम हे हमार जतिसरण करो तुम सठिक सोजा रास्ता देखो सबिल रसा देखा अल्लाह सुभानल्लाह बोलन भूमि बल्ला हे हमारा আমাকে অনুসরণ করো আমি তোমাদেরকে সঠিক রাস্তা সৎ প্রদর্শন করব এবং এই কথাটি তিনি সরাসরি ফেরাউনের কথাকে চ্যালেঞ্জ করে বলেছেন ফেরাউন মাঝখানে ময়ুন ব্যক্তির বক্তব্য থামিয়ে দিয়ে তাকে বলেছিল আমি তোমাদেরকে পথে করব। বলছিল আমি যা দেখি তোমাদেরকে তাই দেখায় এবং আমি তো সাবিলির রাসাদ বা কল্যাণের পথ ছাড়া কোন রাস্তা দেখাই না সেই শব্দকে পিক করে ইমানদার ব্যক্তি সরাসরি ফেরাউনের কথাকে চ্যালেঞ্জ করে বললেন হে আমার জাতি আমাকে অনুসরণ করা আমি তোমাদেরকে সাবিলির রেশাদ দেখাব রাসাদ সঠিক রাস্তা কল্যাণের পথ দেখানোর কথা বলছেন কিন্তু উভয় পথের কোথায়। এই পথ অনুসরণ করলে তারা কোথায় গিয়ে পৌঁছাবেন মুমিন ব্যক্তি তার দেখানো পথ তাদেরকে নিয়ে যাবে জাননাতে আর ফেরাউনের দেখানো পথ তাদেরকে নিয়ে যাবে জাহান নামে কাজেই মমিন ব্যক্তি তিনি বললেন يَا قَوْمِ إِنَّمَا هذه الْحَيَاةُ الدُّنْيَا مَتَاعٌ وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارُ هيا hey, أمار جاتي اي hey, دونيا الجيبون ارتكي بالماتر اوپو حقير بوستو ار پرو کالوچه اثنائي باشو باشر اثنائي اثنائي باشو باشر برحو مَن عَمِلَ سَيِّئَةً فَنَا যে মন্দ কর্ম করে সে কেবলমাত্র তার অনুরূপ ফলাফলি পাবে আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জাননাতে প্রবেশ করবে সেখানে তাদেরকে বে হিসাবে রিজিক দেওয়া হবে ওয়া ইমানদার ব্যক্তি বিশ্ব প্রকাশ করে বললেন হে আমার জাতি ব্যাপার কি কি সমস্যা আমি তোমাদেরকে দেওয়া দিচ্ছি মুক্তির দিকে আর তোমরা আমাকে দেওয়া দিচ্ছ জাহান্নামের দিকে ফেরনের দলবল বল লোক ইমানদার ব্যক্তিকে আহ্বান করছিল ফেরওনে প্রভুত্ব মানুষের তৈরি করে জীবন বিধান ফেরউনের তৈরি করা দিন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 لا جرم أنما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأنما ردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار كونه سمده هو نئي توم رأى آما كي جهده দুনিয়া এবং আখিরাতে সেই দিকে কোন আহ্বান চলে না আমাদের প্রত্যাবর্তন তো হবে আল্লাহরই দিকে এবং সীমালঙ্ঘনকারী ব্যক্তিরাই তো হচ্ছে জাহান্নামী তারাই তো হচ্ছে নার আসহাব বাসিন্দা নবিন ব্যক্তি তার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন শুরুতে তিনি আল্লাহর উপর ইমেনার কথা বলেছেন মিশরের রাজত্ব নিয়ে কথা বলেছেন অতীতের ইতিহাস থেকে উপদেশ দিয়েছেন ভবিষ্যতে রাজাব কে আমাদের দিবস সম্পর্কে তাদেরকে সতর্ক করেছেন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 আল্লাহ মাহমতালা তিনি সেই মুমিন বান্নাকে রক্ষা করলেন বিপরীতে ফেরাউনের লোক লস্কর দলবল তারা ধ্বংস হলো। তাদেরকে শোচনীয় আদাব গ্রাস করল বিষয় শিক্ষা লাভ করতে পারি মুমিন ব্যক্তি সেই ভূমিকা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে তার মধ্যে প্রধান দুইটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে এক নম্বরে সৎ সাহস সত্য হক বলা সাহস। সত্য বলা সাহস সাহসিকতা হচ্ছে একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য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 তিনি বর্ণনা করেছেন আল্লাহ সুহামতাল্লাহ কুরাইশদের কাছে আমাকে পাঠালেন এবং আমি বললাম হে আমার রব তারা আমার মস্তক গুড়ো করে ফেলবে পিষে ফেলবে যেভাবে আটাকে পিছিয়ে আল্লাহ তিনি বললেন যারা তোমার পক্ষে আছে তাদেরকে নিয়ে যারা তোমার বিরুদ্ধে তাদের সাথে যুদ্ধ করো তুমি একদল শূন্য পাঠাও আমরা তার পাঁচ গুণ পাঠাবো তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো আমরাও ব্যয় করব মুসলিম শরীফের হাদিস আলী উল্লানহ তার খিলাফতকালে একবার উপস্থিত লোকেদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়িয়েছিলেন তিনি বললেন প্রশ্ন করলেন আপনারা বলুন এই উম্মতের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিকে লোকেরা দেখলো যিনি প্রশ্ন করছেন প্রশ্নকর্তা তিনি হচ্ছেন আলী উল্লানহ তিনি কখনো কোনো দ্বন্দ্ব যুদ্ধে পরাজিত হননি কুফফারদের বড় বড় বীর যোদ্ধা আলীর হাতে পরাজিত হয়েছে আলী আলীরাজিতানহ এক হাতে খাইবরের দুর্গের গেট তুলে নিয়ে সেটাকে ঢাল বানিয়ে যুদ্ধ করেছেন লোকেরা বলতে বাধ্য হল আপনি হচ্ছেন সবচেয়ে সাহসী ব্যক্তি জবাব আলি কি বলেছিলেন আলি বললেন এটা সত্য আমি কখনো কারোর সাথে দ্বৈত যুদ্ধে হইনি দ্বন্দ্বযুদ্ধে আমি কখনো পরাজিত হইনি কিন্তু লোকেদের মধ্যে সবচেয়ে সাহসী হলেন আবু বকর এবং এরপরে তিনি আবু বকরের সাহসিকতা সম্পর্কে দুইটি উদাহরণ পেশ করেছিলেন এবং দ্বিতীয় উদাহরণ আলি রাজি যা পেশ করেছিলেন সেটা আমাদের আজকের আলোচনার মূল প্রসঙ্গের সাথে মিলে যায় আজকে আলোচনা যাকে নিয়ে আবর্তিত হয়েছে সেই মমিন ব্যক্তির বলা কথাগুলো হুবহু পুনরাবৃত্তি করেছিলেন আউ বকর বলেছেন মক্কা ইসলামের প্রাথমিক যুগে আসুল সাল্লাম যখন কাবা কাবাতত্তরে সালাত আদায় করছিলেন এরকম একটা সময়ে হঠাৎ করে উকবা ইবনে আবি মুইতে এসে ধাক্কা দিয়ে আসুল সাল্লামকে ফেলে দিল এবং তার চাদর পেঁচিয়ে গলায় শ্বাসরোধ করে আল্লাহ রাসুলসলামকে হত্যা কর্তি উপক্রম হলো। এবং সেই সময় সেখানে উপস্থিত আরও অনেক কাফের এসে সেখানে ভিড় করল একত্রিত হল চারদিক থেকে তারা রসুলামকে ঘিরে রেখেছিল কেউই সেদিকে যেতে সাহস করছিলেন না এমন সময় আবুবক রাজিত লহু দৌড়ে সেই দিকে ছুটে আসলেন এবং ধাক্কা দিয়ে উকবাকে ফেলে দিলেন তখন তিনি বলছিলেন সেই কথাগুলো যা মমিন মিন আলে ফের বলেছিলেন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 যখন রাসুল্লাহসালামকে সেখানে উদ্ধার করতে গেলেন এবং এই কথাগুলো বললেন মুহূর্তের মধ্যে সমস্ত কুফারদের মনোযোগ রাসুল্লাহস্লামের কাছ থেকে ঘুরে গিয়ে আবু বকরের উপরে নিবদ্ধ হল তারা নির্মমভাবে তাকে প্রহার করতে শুরু করল যতক্ষণ না পর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এই উভয় ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি এই উম্মতের ইমানদার ব্যক্তি সাহসী ব্যক্তি সিদ্দিক ব্যক্তি আবু বকর আজি কিংবা মোসা আল্লাহ ইসলামের সময়ের মিন মিন আলে ফেরাউন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 डट अर्क अथवाज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक मीडिया अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब डट कम स्लैश